Allâhu äkbar, Allâhu äkbar, la ilaha illa الله लilláhu Allâhu äkbar, Allâhu äkbar, Allanghu äkbar, allillahi variety alhamd Allâhu äkbar kbira Elhamdulillahi kathira Wa subhanallahi bukratan wa asila Allahumdulillahi wahda Assalamuala man la nabiyya batadha و بعد अ Oke tinha allah wa ta'ala fiil kalamil magic La yana ولا la ha lufum HOHA hvad della লেতুকুল্লাহ আলাম হাদা কুম ও হোসেন যাবতীয় প্রশংসা যাবতীয় এবাদত উপাসনা মোহান আল্লাহ রব্লা আলমিনের জন্যে এবং যাবতীয় দরুদ সালাদবী মোহাম্মদ রসী সাল আলহি আসাল্লামের জন্য। দরুদের সঙ্গে আমরা ইব্রাহিমের নাম যোগ করি তাই না কামর সাল্লাত আল্লাহ ইব্রাহিম আলাহ আল ইব্রাহিম ঠিক আছে তো এটা দিয়ে বুঝতে হবে ইব্রাহিম আর মোহাম্মদ একই বংশের সন্তান একই আদর্শের অনুসারী আজকের যে ঈদুল আজহা আমরা এসেছি এটা শূন্যতে ইব্রাহিমই এটা শূন্যতে মোহাম্মদই নয় আমাদের বাবা ইব্রাহিম এটা চালু করে গেছেন তার বেটা মোহাম্মদ এটা চালু রেখেছেন আমরা তার ওম্মত এটাও চালু রেখেছি সংক্ষিপ্ত কথা হচ্ছে এই দরুদ যখনই আমরা পড়ি তখনই ইব্রাহিমের নাম বলি আল্লাহ তুমি মোহাম্মদের উপরে রহম্মত বর্ষণ করো যেমন তুমি রহম্মত বর্ষণ করেছিলে ইব্রাহিমের উপরে নবী তো এক লাখের উপরে নাম খালি একটা কেন বলি কারণ উনি হচ্ছেন আবুল আম্বিয়া সকল নবীদের পিতা যত নবী দুনিয়াতে এসেছে আদম থেকে ইব্রাহিম পর্যন্ত আট দশজন নবী বাদ দিয়ে পরে যে এক লক্ষ চব্বিশ হাজারের প্রায় সবাই ওনার দুই ছেলের বংশধর ইহুদিন আসারা যত ই নবী এসছে সব হলো এই বংশধর আর আমাদের নবী হচ্ছেন ওনার বড় ছেলে ইসমাইলের বংশধর আর আমাদের উপরে ইহুদিন আসার রাগ হলো এই যে আমাদের বংশের শেষ নবী না আসে ইসমাইলের বংশ কেন আসলো বইমাত্র হিংসা আছে না এই বইমাত্র হিংসা আজও চলছে ও কেমন চলবে আল্লাহ বলে কখনই তোমাদের অনুসারে তোমার খুশি হবে না যত তোমার নিজরাই ইহুদ্দিন হাসার না হবা এ বিষয়টা আছেই কিন্তু আজকে আমরা যে ঈদুল আজহা করছি এটা খুশির ঈদ ইসলামের ইতিহাসে মাত্র সাতটা ঈদ আছে এর বাইরে আপনারা কোন বার্ষিক দিবস পালন করা ইসলামের বিধান নেই সাতটা বিধান আছে সাতটা দিবস পালন করার অনুমতি আছে সাতটা দিবস কি কি হজের একটু সবচেয়ে বড়ো হলো হজের দিন এওয়ামী আরাফা কালকে আপনারা সব সিয়াম ছিলেন এম আরাফা দিন সিয়াম ছিলেন হাত করেন যে সবাই হাত করেন এওয়ামী আরাফা সিয়াম অবশ্যই রাখবেন ভুল করবেন না কারণ এই স্যাম রাখলে বিছনে এক বছরের গোনা আগামী এক বছরে দুই বছর গোনা মাফ হবে এরকম লস কেউ করে নাকি পাগল ছাড়া এই লস করবে না চেষ্টা করবেন আগেও একটা দুটা আগে বিষে দুটা যোগ করতে কারণ পুরো জিলাহ মাসে নয় দিন দশম দিন ধর হবে না নয় দিন হল যত আপনি নেকির কাজ করবেন আল্লাহ সবচেয়ে প্রিয় আমল হচ্ছে এই নয় দিনের আমল অত আমি যদি দুটা শ্যাম বেশি রাখি ওটা নেকি বাড়লো না আমরা এবার চারটে রেখেছি পুরা ফ্যামিলি রাখবেন আপনি একা না দুটো সিএম রাখবেন জিলাহ নিয়ে দুটো রাখবেন আরামের সঙ্গে একটা যোগ করি স্বাস্থ্যটা ভালো পেটটা ভালো হয় গোস্ত খেলি হজমভাবে আঁতাড়ি রোজ খাবার না পর্যন্ত ঈদের দিন খেয়ে করবে আপনাদেরকে মূল বিষয়টি ধরে দিচ্ছি ইব্রাহিমের এই শূন্যত কেন অমল হলো এই কি খালি গরু খাওয়াকে কারবার নাকি সবাই জিজ্ঞেস করে ভাই গরু কতটা এত টাকা দিয়ে তা আমারটা হয়েছে তোমার মানে গোস্ত কেনায় গোরু কেনা ছাগল কেনা কার কি লাভ হলো এইটা নিয়ে সবসময় মাথার মধ্যে ঘুরছে আপনাদের আপনি কতটাকে আল্লাহ ব্যয় করলেন এবং কেন যে কোরবানি করছেন হুঁশ কিন্তু এত গোস্ত লোভ আপনাদের একটা খাসি দিচ্ছে আমি যেমন যেহেতু বলি যে খাসি একটা ফ্যামিলি পক্ষ হয় বাড়ি দেওয়া যাবে না ভাগাভাগি করা যাবে না অর্থাৎ একটা খাসি আমি যেমন খুশি করার জন্য দেয় গোস্ত খাওয়ার বেশি করার জন্য একটা হলো মূর ছোট খাটোর দিকে ঠ্যাং ঠুং ভাঙা দিকে একটা বকরি আর গোশ তো বেশি করার জন্য একটা গরু মার্শাল্লাহ হয়ে গেল ভাই মুখে পেলার লোকে দিয়ে কুল ভাই না কোয়াটার লোকের দেন আপনি সব রাখেন ফ্রিজের মধ্যে এবারে তো ফ্রিজ বিক্রি হয়েছে বাংলাদেশের ইতিহাসে এত ফ্রিজ কখনো বিক্রি হয়নি নি মানে সব ওই গরিবের দেব না সব ভরে রাখবে শুনি রাখবেন বিজ্ঞানী একটা বিজ্ঞানী মশলা চার মাস থেকে মাসে বেশি ফ্রিজে গোস থাকে না ভিতরে কোনো রকম ক্যালোরি থাকে না কোনো প্রোটিন থাকে না দুই থেকে আড়াই মাসের উপরে যদি ফ্রিজ রাখেন ওই খাসি ঘোষে কোনো কালো ইয়ে থাকবে না এটা হলো বিজ্ঞানের মশলা হাদিসের মশলা হলো তিন দিন জমেই খাও তার সে খেয়ে না তবে শেষ আল্লাহ অনুমতি দিয়ে গেছে বলি আমরা খাই যত পারেন বিতরণ করবেন নিয়ত হলে ইব্রাহিম যে ত্যাগ স্বীকার করেছিলেন আমি সে ত্যাগ স্বীকার করব। যদি ত্যাগ না থাকে এই করবেন কোনো দাম নাই। কি ইব্রাহিমের এই কী এমন করলেন যে তিনি যে সারা বিশ্বব্যাপী এটা আজকে ঈদুল আজহা পালন হচ্ছে কেন কি করেছিলেন তিনি দুইশো বছর বেঁচে ছিলেন তার যুগের সম্রাষ্ট্রের নমরুদ সমস্ত ইরাক তার অধীনস্থ ছিল যাই বলতেন তাই হয়তো মানুষের উপরে মানুষের প্রভুত্ব এমনভাবে ছিল মানুষ পুরোপুরি দাসের জীবনযাপন করতো আপনারা দেখছেন বোধহয় কয়েকদিন আগে পত্রিকায় অস্ট্রেলিয়া থেকে একটা গবেষণা বের হয়েছে সারা বিশ্বে কত মানুষ এখন দাসত্ব বরণ করে আছে ইচ্ছায় অনিচ্ছায় তার দেখা গেছে দুই কোটি বাষট্টি লক্ষ মানুষ এখন সারা বিশ্বে দাসত্বের জীবনযাপন করছে তার মধ্যে সবচেয়ে বেশি দাস রয়েছে ভারতে এক কোটি ঊনচল্লিশ লক্ষ লোক কীরকম তার হাতটা বেড়িয়ে দেওয়া তার কোনো রকম স্বাধীনভাবে কাজ করতে পারবে না আর একটা সুবিধা হয়েছে টাকা লোন নিছে। টাকা শোধ করতে হবে শোধ করার ক্ষমতা আপনার নেই অতএ তুমি আমার বাড়ির দাসত্ব করো এটা বহু পূর্বে যারা সিরাত রসলের পাঠক তারা জানেন কাবিন আশরাফের হত্যাকাণ্ড ইহুদি নেতা তাকে মেরে ফেলে দেওয়া হয়েছিল আল্লা হুকুমে এই লোকটা এই কাজ করতো টাকা লোন দিত গড়ে তোল ফেরত দিতে পারে না তখন তাকে বলতো হয় তুমি তোমার বউ বন্ধক দাও না মেয়ে বন্ধক দাও না ছেলি বন্ধক দাও এই করে করে করে করে সেই যুগের মানুষ মানুষকে দাসে পরিণত করেছিল আয়োজ ঠেই অবস্থা চলছে ইব্রাহিম আলহ সাদাম এইখানে যে পরিষ্কারভাবে বলে দিয়েছিলেন মানুষ মানুষের দাস হবে না মানুষ সেরেফ আল্লাহর দাস হবে আপনার কোনটা চান আল্লাহর দাস হবে না মানুষের মানুষের গোলামি করবে প্রত্যেকটা মানুষ চায় স্বাধীন হয়ে থাকতে আল্লাহ পাক তার মান্দাকে স্বাধীন হিসেবে জন্মগ্রহণ জন্মদান করেছেন মায়ের গর্ব থেকে আমরা সবাই স্বাধীন হিসেবে বেরিয়েছি দুনিয়াতে আমরা গোলামি করব সেরেফ আল্লাহর কোনো মানুষের নয় কিন্তু ইচ্ছায় অনিচ্ছায় যে কোনো কায়দায় বিভিন্ন কলা কৌশলে পৃথিবীর মানুষকে মানুষের দাসত্বে বাধ্য করা হচ্ছে এত আমরা তো একই অবস্থায় চলাফেরা করছি মুখে তো যত ভাষায় বলেন এত্র সে তন্ত্র কত যে ভাষা আপনাদের মুখে আছে এই সবগুলো মানুষকে দাসত্ব শৃঙ্খলে আবদ্ধ করার তন্ত্র মন্ত্র ইব্রাহিম আল্লাহ আসসালাম এ বিরুদ্ধে উত্থান করেছিলেন তুলবেন না এটা হবে না মানুষ স্বাধীন আল্লাহ দাসত্ব করবে মানুষের আল্লাহর বিধান মানবে আল্লাহর আকাশের জিনিসের সবাই সমান আল্লাহর বায়ু সবাই ভোগ করছে স্বাধীনভাবে আল্লাহর আলো সবাই ভোগ করছে স্বাধীনভাবে আল্লাহর এই পৃথিবীর সবাই ভোগ করছে স্বাধীনভাবে আল্লাহর বিধানও চলবে স্বাধীনভাবে শুধু মুসলমানের জন্য নয় প্রত্যেক মানুষের জন্য কল্যাণ কর যেমন আল্লাহর দেওয়া আলো ভাতাস প্রত্যেক মানুষের জন্য কল্যাণ কর আল্লাহর দেওয়া বিধান তোনি প্রত্যেক মানুষের জন্য কল্যাণ কর ইব্রাহিমের এই বক্তব্য তৎকালীন রাজনীতি মানে নাই তারও অনেক আগে পৃথিবীর প্রথম রসুল তিনি ছিলেন তার নাম জানেন নূহ আলাহ ইসাল্লাতাম আদম হলো আমাদের বাপ উনিও নবী তখন ছেলে মানুষই ছিল না তো কেউ ছেলে হতে তারপরে তো হবে তো আদমের পরে যিনি নবী তিনি হচ্ছেন নূ আলাইসাল্লাদু আসসালাম তিনি আমাদের প্রথম রসুল প্রথম রসুল যখন দাওয়াত দিলেন সাড়ে নয়শো বছর ধরে তখন সমাজের নেতারা বলেছিল যে আসলে নূহ রাজনীতি করতে চায় আমাদের নেতা হতে চায় ইরিদাইয়া তফল আলাইকুম সে চায় তোমাদের উপরে নেতৃত্ব করতে সুরায় ২৪ সাত পরে দেখেন শেষ রসুল মাস্কানুল আমাদের ইব্রাহিম আলহ সাদালাম তিনিও সে কথা বলে দিলেন এটা হবে না কিন্তু কেউ কথা মানেনি। যার ফলে তিনি নির্যাতিত হয়েছেন চূড়ান্ত নির্যাতিত ইতিহাস আপনাদের কাছে আছে নবীদের কাহিনী বই দয়াগের পড়বেন ইতিহাস সব পাবেন শুধুমাত্র এটুকু খালি বলে দিচ্ছি তিনি বলেছিলেন অন্তর্ভুক্ত নই আর তারা কি বলেছিলেন অনুয়াতে বুনিয়ান ফালকু হফিল জাহিম ইব্রাহিম আমাদের উল্টো কথা বলছে অত ওর জন্য অগ্নিকুণ্ড তৈরি করো এবং সেখানে ওকে নিক্ষেপ করো ইব্রাহিম এসে ত্বকা করে নাই এরপরও দেখেন যারা রাজনীতি করে তারা কিন্তু দারুণ ধর্মকে ব্যবহার করে বলে দিল নবরুদ তোমরা যদি কিছু করতে চাও অনুসরু আল এহা তোমাদের দেব দেবীদেরকে সাহায্য করো ইনকুম ফাইলিন যদি কিছু করতে চাও সবাই দেবদেবী অনুসরণ করে আল্লাহকে বাদ দিয়ে সবাই মূর্তি পূজা করে সবাই অসিলা মানে অমুকের অশিলা আল্লাহ কাজ যাব অসিলা নিয়ে সব ওসিলা হলেই মানুষের পেট ভরে এই অসিলা পূজার বিরুদ্ধে ইব্রাহিম উত্থান করেছিলেন যে না ওসিলা নাই আল্লাহ নিজেই শোনে ইব্রাহিম বলেছেন দেখো হে আব্বা কম লোকদের ডেকে বললো তোমরা এগুলো করো কি এগুলো কেন করছো তারা বলছে বলছো ঠিকই বাপ দাদা চোদ্দুরুষে আমরা তাই করি আমাদের আমরা কি করব। এটি তো আমরা সব করি তখন ইব্রাহিম তাদের যেটা বুঝিয়ে বলেছে ওটাই আপনাদের বলি একগুলা আহ তোমা কুন্তুম তুদুন তোমরা যেগুলো এ বাদাত করো এগুলো সম্পর্কে তোমাদের রায়টা কি আমি এগুলি সবগুলো মিথ্যা মনে করি আর আমি কী করি যখন আমি অসুখে পড়ি অয়েদা মারস্তুফা ইসফিন আল্লাহ হুয়া খালাকিমা ইহাদমুনি ওয়ুসীন আল্লাহুয়া ইমতুনি সুম্মা ইহা যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং আমাকে হেদায়াত দান করেছেন যিনি আমাকে খাদ্য দান করেন অতপর আমাকে পানি দান করেন আমাকে জীবিত করবেন যখন আমি অসুখে পড়ি যিনি আমাকে আরোগ্য দান করেন আমি সেই মহান আল্লাহর হে আমার বংশের লোকেরা তোমরা যে পুতুল পূজা করো ওসিলা পূজা করো এরা কি শুনতে পায় যখন তোমরা ডাকো তোমার কোনো কষ্ট হলে বিপদ হলে কি ওরা বিবাদ দূর করতে পারে ওরা তোমার কোনো উপকার করতে পারে না ক্ষতি করতে পারে কোন কথাই তারা শোন না ত্রী বলে আল্লাহ তুমি আমাকে প্রজ্ঞাদান করো আলি হুকমন তুমি আমাকে প্রজ্ঞাদান করো আমাদের এদের মধ্যে না হই আমি যেন সৎ কর্মশালী মানুষদের অন্তর্ভুক্ত হই আল্লাহ কেমত মাঠে তুমি যেন আমাকে লজ্জিত করোনা আমরাও বাধ্য হয়ে বলি মানুষ যেন কোন কথাই শোনে না তখন নাকি বোমা মার্মাকে জঙ্গি যা করছে এখন ও ইসলামের কথা মানছে না ঘাড় নামিয়ে দেওয়া এটা কি ইসলাম হলো নবীদের তরিকা এটা নয় নবীরা মানুষকে বুঝান উপদেশ দেন নবীরা কোন লাঠি মেরে মানুষকে হেজাত করার চেষ্টা করেন নাই এইটা ভুল বুঝিয়ে জান্নাতের লোভ দেখিয়ে আমাদের তরুণ ছেলেদের আজকে জঙ্গি বানানো হচ্ছে সাবধান হয়ে যান বাপ ভাইরা বড়ো ভাইরা যারা আছেন বা তরুণ বাচ্চা তোমরা যারা আছো বিদেশিরা তাদের স্বার্থ উদ্ধার করার জন্য বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র বানানোর জন্য এখানে তারা বোমা মারের একটা সৃষ্টি করার জন্যই এ দেশটাকে ধ্বংস করার জন্যই এটাকে সিরিয়া ফেলিস্তিনি মতো বানিয়ে ফেলার জন্যই বিদেশিরা আমাদের দেশের কিছু লোককে দিয়ে আমাদের ছেলেদেরকে পথভ্রষ্ট করে নিচ্ছে জান্নাতের লোভ দেখিয়ে সাবধান এগুলোতে সব সময় দূরে থাকবে যারাই চরমপন্থার মধ্যে ঢুকে পড়েছে তারা নবীদের তরিকার বাইরে চলে গেছে অবশ্যই তাদের কথাগুলো খুব সুন্দর যে তারা আল্লাহকে ভালোবাসে আমার নবীরও আল্লাহকে ভালোবাসতেন কিন্তু ভালোবাসার তরিকায় পৃথক আপনি সেলাদা দেয়া করবেন আপনি দাঁড়িয়ে গেলেন আপনি রুকু সে কিছুই করলেন না বাড়ি চলে গেলেন আমি সেলাদা দেয় করে এসে হবে নিয়মকরণ নাই আপনি অবশ্যই আল্লাহকে ভালোবাসেন জান্নাত কামনা করেন কিন্তু কোন পথে করবেন অন্য পথে করলে তো কবুল হবে না এই বিষয়গুলো মাথায় রাখবেন অবশেষে তার বাপ তো জন্মদাতা পিতা তাকে একটু বলি বাপকেল আপনি নিজে হাতে যে মূর্তি তৈরি করছেন আব্বা ছিল ইরাকের গ্র্যান্ড মূর্তি সবচেয়ে বড় ধর্ম নেতা আর আপনি নিজে হাতে বানিয়ে তার সামনে যে এই করছেন এটা পাগল তো বোঝে বাপ তো জবাব দিতে পারবো না জবাব তাই করো তাহলে তোমার মাথা ফাটিয়ে চূর্ণ করে দেবো লিমন্নকুম অযুর্ণি মালি দূর চূর্ণদের মতো আমার সামনে থেকে তোমার সন্তান মুখ দেখতে আমি চাই না বাপের রাগ করছে এটা কে হক পথে এখানে ইব্রাহিম না তার বাপ ইব্রাহিম হক পথে আপনি বললেন যে গণতন্ত্র দেশের অধিকাংশ লোক যা বলে সেটাই সত্য এব্রাহিমের পুরা দেশ হলো সিরকের পক্ষে এব্রাহিম একাই সির্কের বিপক্ষে গণতন্ত্র ফেল তাই বলবেন আপনারা দশ যেখানে আল্লাহ সেখানে এই সমস্ত কলমা চলবেন এখানে হক চুকাল হক একা থাকলেও সে হক সারা বাংলার মানুষ সবাই মিলে যেত বলে সুদ হালাল হালাল হবে বলেন তো বটে কিন্তু খান তো সবাই কেউ খাওয়া বাদ নাকি তাহলে এব্রাহিম স্ট্রং মানুষ ছিল না সংকট ছিল না তার চেতনা আপস ছিল না তার চেতনা এটা করতে গিয়ে অবশ্যই যন্ত বলে আগুনি ফেলো তখন তিনি কি বললেন জিব্রিলকে আসেনি ইব্রাহিম তুমি আমাকে সাহায্য চাচ্ছ কি এই সময় এব্রাহিম বলছে তোমার কাছে কেমন চাইবো হাসবিআ বলেন সবাই হাসবি আল্লাহল আমার জন্য আল্লাহ যথেষ্ট কতই না সুন্দর তিনি তত্ত্বাবধায়ক কতই না সুন্দর তিনি অভিভাবক কতই না সুন্দর তিনি সাহায্যকারী দোয়া পড়াও শেষ আল্লাহর হুগুম দেওয়া শেষ আল্লাহ ইব্রাহিম আমার বললো হে আগুন ঠান্ডা হয়ে যাও শান্তি শান্তিদায়ক হয়ে যাও এক কথা শেষ হয়ে গেল আল্লাহ কিন্তু পরীক্ষা চায় বান্দা পরীক্ষা দিবে পরীক্ষা পাশ করবে তারপরে আল্লাহ সাহায্য করবে এই যে করবেন আল্লাহ বললেন তুমি সবচেয়ে প্রিয় জিনিস করবে না করো এব্রাহিম আমার বুড়ো বয়সে একমাত্র সন্তান ছিয়াশি বছর বয়সে জন্ম হয়েছে এবং বয়স নিরানব্বই বছর আমার একটাই মাত্র সন্তান আমার বংশের কেউ নাই এর জীবনে প্রিয় নাই উনি বুঝলেন যে আমার ছেলেকে কোরবানি দিদি বলছে আল্লাহ ব্যাস কোরবানদি করতে চলে গেলেন কিন্তু ফালাম্মা আসলামা ওল্লা বাপ বেটার সবাই একমত হয়ে গেল এবং তখন উপরকে ফেললো জবাই করার জন্য অনাদায় না হোয়া ইব্রাহিম তখনই আল্লাহ ডাক এই ইব্রাহিম ইব্রাহিম রেডি হয়ে গেছে বাব বাটা ওভয় রাজি হয়ে গেছে এখানে দিয়ে আমি বলি বলো ইব্রাহিম মতো বাবা হওয়ার চেষ্টা করেন ইসমাইলের মতো সন্তান হওয়ার চেষ্টা করেন আল্লাহরের বিধানের সামনে বাবা ইব্রাহিম মাথা করেছেন তরুণ পুত্র ইসমাইল তিনিও মাথা নত করেছেন তারপরেই তো সেখানে কোরবানি ইতিহাস সৃষ্টি হয়েছে উৎসর্গের ইতিহাস সৃষ্টি হয়েছে আমরা যদি আল্লাহর বিধানের সাথে মাথা নত করতে পারি তাহলে কোরবানি সার্থক আল্লাহর বিধান একদিকে আমি একদিকে কোরবানি ব্যর্থ আজকে আল্লাহর বিধান যদি থাকতো আমাদের নিজেদের মধ্যে আজকে আমাদের জীবনে অশান্তি আসতো না প্রত্যেকটা ফ্যামিলিতে আপনি যান বাপ বেটার মিল নাই ছোটো ভাই বড়ো ভাই মিল নাই এটি কি আল্লাধান মানুষ আমার নাম আল্লাহ আমার নাম রহমান রেহেম আমি সৃষ্টি করেছি আমার রহমান নামের একটা অংশ হতো রেহেম রেহেম মানে কি মায়ের গর্ভ। আমার রেহেম রহমান নামের একটা অংশ হতো রেহেম যে ব্যক্তি এই রেহেমের সম্পর্ক বিনষ্ট করবে মনে রাখে হে দুনিয়ার মানুষ আমি আল্লাহ তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দেব আর যে ব্যক্তি এই রক্তের সম্পর্ক টিকিয়ে রাখবে আমি আল্লাহ তার সম্পর্ক টিকিয়ে রাখব। আপনি চাকরি বারি করবেন সবাই চাকরি বাড়ি করবে ব্যবসা করবে করতেই তো হবে মানুষদের দিনে বসবাস করে করতে হবে না আপনি হালাল হারাম বাসাই করবেন হালালের হিসাব নাই হারামের হিসাব নাই চাকরিটা পেলেই হলো টাকা পয়সা বেশি আমি বলে দিয়েছি ছেলে যত টাকা তুমি চাকরি করো তোমাকে মানুষ করেছে আমি আট হাজার টাকার ভেতরে তুমি এখন পা হাজার টাকার তোমার টাকা হারাম আমি তোমার টাকা স্পর্শ করবো না স্যার আমি কি ঠিক বলেছি মানে একসভার ঠিক বলেছেন এসব যোগ করে দেন তো আমির জামাতে নির্দেশ কোন অবস্থায় হারাম চাকরি তুমি করো না খেয়ে থাকো তাও ভালো হারাম টাকা চাকরি করো ছেলে মেরে নিয়েছে বাবা মেরে নিয়েছে আলহামদুলিল্লাহ তার কোনো অভাব নাই প্রত্যেকে যদি আপনি প্রতিজ্ঞানী ঈদগাহে যেতে পারেন আমি এব্রাহিমের মতো অটাও থাকবো আগুনে ফেলবে তবুও বলবে হাসপি আল্লাহম আমার জন্য আল্লাহ যথেষ্ট যদি এটা বলার মানসিক শক্তি অর্জন হয় তাহলে আপনার কোরবানি কবুল হবে কোরবানি অর্থ নৈকট্য লাভ যেটা এটা না হয় তাহলে খালি গোষ্ঠী হবে লাভ কিছু হবে না মানুষের মধ্যে পারস্পরিক ভালোবাসা কি এখন আছে হাদিসের নির্দেশ কি হাদিস মানে তো আল্লাহর বহি নাকি হাদিস তো আল্লাহর বহি তো মানুষের কালাম নয় কোরআন হাদিস পুরোটাই আল্লাহর কালাম মনে রাখবেন নিঃসন্দেহ সহিহাদিস লাগবে বানওয়াট জাল জৈব হাদিস চলবে না পবিত্র কোরআন এবং হাদিসে ইন্টোটো আল্লাহর বহি এর একটা যদি বাদ দেন আপনি আল্লাহ কাছে ধরা পড়বেন আল্লাহর ফাঁকের রসুলের নির্দেশ দেখো ওলা ওলা তাজু ও কোনো না তোমরা পরস্পর হিংসা করো না পরস্পরে সিদ্ধান্বেষণ করো না পরস্পরে বিদ্বেষ করো তোমরা সবাই আল্লাহর বান্দা হিসাবে ভাই ভাই হয়ে যাও আল্লাহ কি বললেন মনে রেখে হে বান্দা তোমাদের কোরবানের গোস্ত রক্ত আমার কাছে পৌঁছে না মানে পৌঁছে তোমাদের হৃদয়ের মধ্যে লালিত আল্লাহ ভীতি ওইটি হলে মূল যে আল্লাহ যদি না থাকে তোমার সবকিছু জীবনটাই ব্যর্থ এই কথাটা বলা হচ্ছে কত সাড়ে হাজার বছর আগের এই বক্তব্যটা যেটা করোনা আমাদের সামনে ইব্রাহিম সেদিন বক্তব্য তার কথা কেউ নাই আমাদের শেষ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম মৃত্যুর একাশি দিন আগে বিদয় হাজার ভাষণে ঠিক একই কথাই বললেন কি বলছেন দেখোলা ফজল আল আর ইন আলহ আজাম আলাহ আরও আরবে অনারবে কোন পার্থক্য নাই সাদা কালায় কোন পার্থক্য নাই তোমরা সবাই এক আদমের সন্তান পার্থক্য আছে কেবল তাকওয়ার ক্ষেত্রে আল্লাহ ভুতার ক্ষেত্রে अतएव सवधान पिता इब्राहिम सन्तान मुहम्मद रसुल्लम प्रथम रसुल नुहर उपरे तत्कालीन लोक ने चाये जरा हक कथा बोलते तरह को लोक भावसे नेतृत्व चाय ब्लेम की आसे नाई हक कथा बोलते गेले अन् गरम हो जाए स्वाभाविक এবারে দেখুন আপনার জীবনটা সাজিয়ে নেন সালাদ আদায় করছেন আপনি কি যাচাই করুন আপনি সালাদ সঠিকভাবে আদায় করছেন কিনা মৃত্যুর আগে সাবধান হয়ে যান যদি শহীদ সালাদ আদায় না হয় সারা জীবন সালাদা আদায় করে আল্লাহ কাজ কবুল হবে না আপনি যে ইনকাম করছেন ইনকামটা হালাল হচ্ছে কিনা যাচাই করুন নিজে নিজে যুক্তি দেওয়ার চেষ্টা করবেন না হাদিস অনেকে আমল করুন যদি দেখেন ঠিক আছে সমস্যা নেই যদি না থাকে আপনি যত বড় পদের মানুষ হন না কেন দুনিয়ায় আপনি হতে পারেন প্রধানমন্ত্রী হতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী কবর আপনি কিছুই না মনকান নাগিরের সামনে জিরো অতএব প্রত্যেকেই নিজের নিজের আমল ঠিক করেন ধরা হয়ে যাবেন ঠিক অমনি করে আপনি ধর্মকর্ম কর্ম করছেন আপনি ধর্ম নেতা বিরাট নাম ঘাম আপনার আপনার প্রতিটি পদক্ষেপ হতে হবে ঠিক সেই হাদিস মোতাবেক যদি না হয় আপনি ধর্ম নেতা নন ইহুদুদের মতো হবেন ইহুদরা নিজের ইচ্ছা মতো আল্লাহ এটি তো কোষ্টিপথর ইহুদুদ্দের কাছে কোষ্টিপথর ছিল না মৌলরা যা বলে তাই হইতো আমাদের কাছে তো হওয়ার উপায় নাই অতএব উম্মতে মোহাম্মদ সাবধান যদি জান্নার চান আপনি আপনার ধর্ম জীবনটাকে কোরআন হাদিস মোতাবেক সাজিয়ে নেন আপনার কর্মজীবনটাকে করোনা হাতে মোতাবেকটাকে ফারাকটা কোথায় সেখানে মানুষ যে আকিদা নিয়ে যেত কোরআশিরা যেভাবে আদব মক্কার কাবাঘরের মূর্তি রাখছিল সেখানে যে আকিদা নিয়ে তারা যেত আমরা কি তাই করছি না এর অসিলা আল্লাহ খাদ যেত এবার একটা শেষ ভাষণ শুনে দেখেন। বাবা এবং চাষার পার্থক্য আল্লাহ রসুল বাজারে গিয়েছেন বাজারে গিয়ে দিচ্ছেন ইয়া নাস লা তোমার সাথে আপাতত দেড় হাজার বছর আগে চলে যান দেড় হাজার বছর আগের ইতিহাস আপনাদের শোনাচ্ছি হে জনগণ তোমরা বলো আল্লাহ সাহা কোন প্রশ্ন নাই তাহলে তোমার সফলকাম হবে এ কথা কে বলেছিলেন বলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাই বলল নেই পাবেন আপনি এইবার তারা হাজির চাষা বলছে জনগণ তোমরা এই লোকটার কথা বিশ্বাস করো না ধর্ম নষ্ট করার জন্য এসেছে বিশ্বাস করো না এ ধর্ম ত্যাগী এবং মহামিথ্যাবাদী এই লোকটা কে বলেন তো নাম বলতে হবে আবু লাহাব বলুন তবাবি লাহাব আল্লাহ নবীর পালার একবার রক্তাক্ত করে দিয়েছিল একটা খালি ঘটনা শুনলাম ভাতেজার দাওয়াত আল্লাহ সার্বভৌম ক্ষমতার দিকে সবল ক্ষমতার উৎসকে আল্লাহ আর দাওয়াত সবার ক্ষমতার উৎস আমরা নেতারা ঠিক নয় নয়। আল্লাহ বিধানই ফাইনাল বাবা এবং চাষার দুইজনের দুই বক্তব্য একই ক্রাইশ বংশের একই রক্তের একই একই জায়গার মানুষ পার্থক্য হচ্ছে বলুন আপনার এখন কোরআষের এক চাষা এই ভাতিজাকে ক্ষমা করেছিল মেনে নিয়েছিল মানেনি অবশ্যই তাকে চলে যেতে হয়েছিল এখন যে বললে কি জানান আগে যে নিয়মটা ছিল সে নিয়মটা নষ্ট হয়ে যাচ্ছে না এজন্য তাদের অভিযোগ ঠিকই ছিল কিন্তু আমরা কি বলবো আসলে কি মোহাম্মদ ভ্রান্ত ছিলেন না আবুল্লাহ ভ্রান্ত ছিলেন আজকেও যদি কোন হক বলেন ংশীিতা কবর নেতা কিছু যার জন্য সেখানে অতএব দয়া করে আমার উপদেশ আপনাদের কাছে নিজের জীবনটা নিজে গড়ুন এই মুহূর্তে নিঃশ্বাস বন্ধ হয়ে যেতে পারে কবরের কি জব দিয়ে করবেন কারো সুপারিশে কারোর সাফাতে কাজে লাগবে না এব্রাহিম কোরবানির সবচেয়ে বড় জিনিস হচ্ছে তাকোয়া এর তাকোয়া যার যত বেশি তিনি তত বেশি আল্লাহ নিকটবর্তী হতে পারবেন তাকওয়া যেখানে কম সবকিছু সেখানে সন মা বন্ধুর জন্য বলছি নিজেদের বাড়িতে নিজের ঘরটাকে জান্নাতি ঘরে তৈরি করুন সন্তানকে আদর করে মাথায় তুলবেন না আর এই সবচেয়ে বড় গজব হলো মোবাইলের গজব এই গজব থেকে সাবধান আর তাহারি কামার সম্পাদক দিয়েছি ওরপরে বাচ্চা কথা শরীর না দিলে মোবাইল কান্নাকাটি বন্ধ হয়ে গেল এই যে আপাতত স্বামীক যে আপনি একটু স্বস্তি পেলেন এটা একটা স্থায়ী অশান্তির কারণ ঘটালেন আপনার ফ্যামিলিতে যদি একজন মা যদি বলে এ স্বামী টাকা পেয়েছে এত টাকা বেতন পয় এত টাকা শাড়ি আনলে এত টাকা টাকা বাড়তি টাকা পেলে কোথায় প্রত্যেক মহিলা যদি এরকম শক্ত হয়ে যায় ওই ঘরের স্বামী কোনো মতে হারাম ঢোকাতে পারবে কোনোদিন পারবে না যেসব মেয়েরা কলেজ ইউনিভার্সিটি পড়ছ তোমার দাদা যেন তোমার সংসারে কোনো হারাম না ঢোকে গৃহটাকে ছবি মূর্তি থেকে সাফ করো কোন রকম ছবি যতটা নেতা নেত্রী হোক যত বড় আলম হোক কোনো ছবি ঘরে থাকবে না টাঙিয়ে রাখবেন না সম্মান করার জন্য পায়ের তলায় দাবিয়ে রেখেন সমস্যা নেই অ্যালবামে ঢুকে রেখেন তাও পারবেন কিন্তু টাঙিয়ে বা ঝুলিয়ে রাখতে পারবেন না অর্থাৎ ছবিকে কোনো সম্মান করা যাবে না তাহলে কি হবে আপনার ঘরে কশৃঙ্কালের রহমতে ফেরস্তা প্রবেশ করবে না আপনি চান আপনার ঘর রহমত থেকে বিরত হয়ে যাক খালি হয়ে যাক না আমরা চাইবো আমাদের ঘরগুলো যেন রহমতের ঘরে পরিণত হয় এই হলো তাকোয়ার মৌলিক বিষয়গুলো যদি আপনি সালাত আদায় না করেন শ্যাম আদায় না করেন বছর একটা হস কানে উমরা করেন জীবনেও জানাতে পারবেন না এইগুলো মৌলিক বিষয়গুলো নুহু থেকে ইব্রাহিম তাই না ইব্রাহিম পরে মোহাম্মদ রসুল্লাহ আর কি নবী আসবে এখন তো দায়িত্ব আমাদের মারাস্তম্বিয়া আলম উল্লামাদের আপনাদেরকে সবাই কি বলছে দয়া করে চেষ্টা করুন নিজের সমাজটাকে নিজের গ্রামটাকে নিজের বাড়িটাকে পবুচ কোরআন ও সৈয়াদ আলোকে গড়ে তুলতে আল্লাহাক আমাদের সবাইকে সে তৌফিক দান করুন তফবির পরে অল্লাহ এক যে সমস্ত ভাইরা অসুস্থ হয়ে আছেন তাদের জন্য দোয়া করুন আমাদের কয়েকজন ভাই অসুস্থ দারুণ অসুস্থ হয়ে আছেন তারা দোয়া চেয়েছেন আমাদের সাবেক সভাপতি আর সাতকি জেলা আন্দোলনের মাস্টার আব্দুর রহমান সাহেব আরো অনেকে অসুস্থ আছেন আর এখন আমরা সবাই দোয়া করবো আল্লাহ যারা মারা গেছেন তাদের জন্য আগে দোয়া করে নি আল্লাহ তুমি তাদেরকে জান্নাতে প্রবেশ করাও এবং তাদেরকে কবরের এবং জাহ্নমের আগুন থেকে বাঁচাও আল্লাহ যারা অসুস্থ আছেন তাদেরকে তুমি দ্রুত সুস্থতা দান করো আল্লাহ মানুষের কাছে নির্যাতিত হচ্ছেন জেলখানে আছেন আল্লাহ তুমি তাদেরকে নির্যাতন থেকে মুক্ত করার তফিক দান করো এবং গায়েবী মদে তুমি তাদেরকে নির্যাতন হাসতে বাঁচাও দেশে এখন যে অবস্থা চলছে জঙ্গিবাদের দারুণ প্রবলেম চলছে আল্লাহ তুমি ছেলেদেরকে আকিদা ফিরিয়ে দাও যারা দেশে শান্তি প্রতিষ্ঠিত হয় তোমার পক্ষ থেকে গেল্লা তুমি আমাদের গাইবি মদত করো সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি সব শেষ হাম।